রমাদান উপলক্ষে ওইডের বিশেষ লেকচার সিরিজ ধুলিমরিন উপহার রমাদান এই অডিও সিরিজটি শাইখ আহমদ মুসজিবুল হাফিজাহুল্লার বিখ্যাত লেকচার সিরিজ জেইমস অফ রমাদানের অনুকরণে নির্মাণ করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা তসলিম ইউমিন আমরা ইতিমধ্যে রমাদানের বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতে এগুলো নিয়ে আরও আলোচনা করা হবে ইনশাআল্লাহ রমাদান যদিও প্রধানত ইবাদতের মাস হিসেবে গণ্য এই মহিমান্বিত মাসে ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিজয় অর্জনের পাশাপাশি তাৎপর্যপূর্ণ বেশ কিছু ঐতিহাসিক ঘটনাও সংঘটিত হয়েছে এর মধ্যে অন্যতম হল যুদ্ধ জয় যেটিকে কোরআনে হক বাতিলের চূড়ান্ত ফয়সালার দিন হিসেবে উল্লেখ করে বলা হয়েছে চূড়ান্ত ফায়সলার দিন যেদিন সম্মুখীন হয়েছিল উভয় সেনা দল সুরা আনফাল আয়াত একচল্লিশ রমাদানে বদরের যুদ্ধে বিজয় দানের মাধ্যমে সয়ং আল্লাহ ইসলামকে মহিমান্বিত ও সুদৃঢ় নতুন শক্তি হিসাবে আবির্ভূত করেছেন সকল বিজয়ের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয় এই মাসেই অর্জিত হয়েছিল নিশ্চয়ই আমি আপনার জন্য এমন একটা ফয়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট সুরা আলফাত আয়াত এক আইনজালুতের যুদ্ধসহ আরও অনেক ঐতিহাসিক ঘটনা রমাদানেই সংঘটিত হয় মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম ও সাহাবা পরবর্তী যুগে ইসলামের ইতিহাসে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিজয় এই মাসেই অর্জিত হয় কিন্তু দুঃখের বিষয় আজকের সমাজের অনেক মুসলিমই বিশেষ করে নতুন প্রজন্মের যুব সম্প্রদায়ের অনেকেই হয়তো তাৎপর্যপূর্ণ এই বিজয়ের কথা জানে না আর জানে না বলে তারা অনেকেই এই বিজয়ে গর্ববোধও করে না এই ঘটনা সূত্রপাত হয় মূলত যখন সৈয়দিনে উসমান ইবেন আফান রজিউল্লাহ আনহু যখন কনস্টানটাইন বিজয়ের উদ্যোগ নিয়েছিলেন তখন যদিও তখন তিনি সফল হতে পারেননি আত্মাবারি ইবেন কাসির আল হুমিয়ারি এর মতো ইতিহাসবিদের মতে উসমান ইবেন আফফান রজি আল্লাহ আনহু যখন কনস্ট্যান্টাইনে প্রবেশে ব্যর্থ হন তিনি নিজ অভিজ্ঞতা থেকে সেখানে প্রবেশের উপায় বলে দিয়ে যান পানিপথের মাধ্যমে সেখানে প্রবেশের পরামর্শ দেন তিনি কনস্ট্যান্টাইন অর্থাৎ যা কনস্ট্যান্টিনোপোল নামে পরিচিত বিজয় ছিল তৎকালীন বহু মুসলিম নেতাদের প্রধান লক্ষ্য আর এক্ষেত্রে বিজয় অর্জন করতে পারা ছিল মহাসম্মানের উসমান ইবেন আফফান রাজিয়ালহ বলেছিলেন স্পেন তৎকালীন আন্দালুস বিজয় ব্যক্তি কনস্ট্যান্টাইন বিজয়ের মর্যাদা ও মহাপুরস্কারের ভাগিদার প্রশ্ন হতে পারে তিনি কথা কেন বললেন কারণ স্পেনই ছিল কনস্টেন্টাইন প্রবেশের একমাত্র পথ যখন মুসলমানেরা মরক্কো হয়ে উত্তর আফ্রিকা পৌঁছে মুসাইবেন নুসাই ছিলেন সেখানকার তৎকালীন রাষ্ট্রপ্রধান তিনি উম রেবিনাল খাতাবের শাসন আমলে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ইসলামের বড় বড় বীরদের অন্যতম তিনি তার রাজ্যের সীমা বৃদ্ধি করতে চেয়েছিলেন যার জন্য হয় তাকে মরুভূমির পথে না হয় আন্দালুসের পথে যেতে হতো তিনি আন্দালুসকেই বেছে নেন কারণ তিনি সেখানকার মানুষদের স্বাধীন করতে চেয়েছিলেন এবং মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন আর একজন মুসলিম মূলত ভূখণ্ডের জন্য নয় বরং মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে ডাকার জন্যই যুদ্ধ করে সুতরাং তিনি আন্দালুস বিজয়ের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রহণ করেন যদিও তিনি ভালোমতই জানতেন এটি মোটেও সহজ কাজ নয় এক্ষেত্রে ছিল বহু প্রতিবন্ধকতা আর জটিলতা প্রথম যে সীমাবদ্ধতা ছিল সেটি ছিল ১৩ কিলোমিটার পানিপথ পাড়ি দেওয়া সে সময় তার বাহিনীর জন্য কোনো জাহাজ ছিল না এছাড়াও ছিল ক্রুসেডারদের আক্রমণের আশঙ্কা সীমানায় পৌঁছানোর পূর্বে ক্রুসেডারদের অধীনে কিছু ছোট ছোট দ্বীপ অতিক্রম করতে হতো এবং শঙ্কা ছিল পিছন থেকে তাদের দ্বারা আক্রান্ত হবার তার অধীনে ব্যাপক সংখ্যক ক্রুসেডারদের মোকাবেলা করার মতো পর্যাপ্ত সেনাবাহিনীও ছিল না অধিকন্তু আন্দালুসের বিস্তীর্ণ ভৌগোলিক বিষয়ে তিনি ভালোভাবে জানতেন না এত কিছুর পরেও তিনি তার সিদ্ধান্ত হতে পিছপা হননি বরং যাবতীয় প্রতিবন্ধকতা তাকে আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে এক পর্যায়ে তিনি জাহাজ তৈরি শুরু করেন এই জাহাজ তৈরির কৌশল তিনি মুহাবিয়া ইবেন আবি সুফিয়ান রদি আল্লাহ আনহুর প্রতিবেশী থাকার সময় তার কাছ থেকে শিখেছিলেন তাছাড়া তার বাবা বাবাও মুআাবিয়া রদিয়াল্লাহ আনহুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার জাহাজ তৈরি করার সময়টা ছিল হিজরতের অষ্টআশি বছর পর সাতশো ছয় খ্রিস্টাব্দে মুসাইর নেসাইরের জীবনী আলোকপাত করলে দেখা যায় তার প্রস্তুতির একটা উল্লেখযোগ্য অংশ ছিল মুসলিমদের বিশেষত নয়া মুসলিমদের ইসলামের শিক্ষায় শিক্ষিত করা কাঠামোগত পদ্ধতিতে ইসলাম শিক্ষার মাধ্যমে বিজয়ের পথ সুগম হয় কিন্তু শিক্ষা ছাড়াও অনেককেই আবেগ তারিত করা সম্ভব যেটা তিনি করতেও পারতেন দিনের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে তারা মানুষদের তৈরি করেছেন শিক্ষা ও হালাকার মাধ্যমে সালাহ আদিন একদিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সেনাবাহিনী নিয়ে ক্রেসিডারদের বিরুদ্ধে যুদ্ধে যাননি দীর্ঘ সময় ধরে তিনি সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন তাদেরকে ধর্ম কর্ম তাজবিদ উসুল ফেক ইত্যাদি শিক্ষাদানের মাধ্যমে মুসাইবেন নুসাইর বর্বর আমাজিকদের জন্য নিবিড় ইসলাম শিক্ষা কেন্দ্র স্থাপন করেন তিনি তাদেরকে ইসলাম শিক্ষা শিক্ষিত করে ইসলামকে হৃদয়ের গভীরে গেথে দিতে চেয়েছিলেন বর্বর আমাজিকদের পরিবর্তন সাধন ছিল খুবই দুঃসাধ্য একটা কাজ ता छो ख कठोर प्रकृतर तबुओ आल्लर रहमत और हाल नाना कौशल सफलता आर प्रभाव परवर्ती कैक प्रजन्म पर दीर्घ एक बचर धरे अलजेरियालाम धर्म के मिट्टी देवर सबधरण चेष्टा किंतु तरह ये अपचेषा एम हित विपरीत फल बने जो दखलदारी पूर्वे जेको जुगर तुलन से ही समय एम परवर्तकालीन समय से खानकार मुस्लिमरा ইসলামের প্রতি আরও বেশি অনুরাগী হয় মুসাবনে নুসাইরের কাঠামোগত পাঠ্যক্রমের মাধ্যমে আকিদা তাওহেদ ফিক ইত্যাদি বিষয়ে বরবরদেরকে ইসলামের শিক্ষা দিয়েছিলেন জ্বালাময়ী দিয়ে জনসাধারণের আবেগকে আন্দোলিত করার মাধ্যমে জিহাদের জন্য উৎসাহিত করা মুসাবেন নুসাইরের জন্য কঠিন কিছু ছিল না আর এই কাজে তিনি হয়তো সফলতাও পেতেন কিন্তু তাতে চূড়ান্ত ফলাফল কেমন হতো তিনি উপলব্ধি করেছিলেন যে কেবলমাত্র ক্ষুদবার মাধ্যমে সাময়িক একটা জনগণকে উৎসাহিত করা গেল সময়ের সাথে সাথে সেটা আবেগে ভাটা পড়বে একসময় আবেগ হারিয়ে যাবে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অবশ্যই তার সাথে কাঠামোগত জ্ঞানার্জন জরুরি মাত্র পাঁচ বছর আগেও যেই বর্বর জাতি ইসলামের বিরুদ্ধে লড়ত মুসাইবনে নুসাইরের মেহনতে তারাই এখন ইসলামের সৈনিক যারা জীবন বাজি রেখে ইসলামের ইতিহাসের অন্যতম তাৎপর্যময় বিজয় অর্জনে সদা প্রস্তুত মুসাইব নেনুসাইর তারিক বিন জিয়াদ নামে একজন বীর মুজাহিদকে সেনাপতি হিসেবে বেছে নেন এই মহান মুজাহিদ হিজরতের একশো বছর পর ইন্তেকাল করেন তারিক বিন জিয়াদ অনারব বর্বর আমাজিক গোত্রীয় হওয়া সত্ত্বেও মুসাইব নেনুসাইদ তাকে সকল আরবীয়দের উপর প্রাধান্য দেন কারণ আরব অনারব জাত বিচার করা তার কাছে ছিল তুচ্ছ নগণ্য জাতি বর্ণগোত্র ইত্যাদি বিভক্তির ঊর্ধ্বে ছিলেন তিনি লাহা ইহ মুহদ রসুল্লাহতে বিশ্বাসী তাওহদবাদী নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত ও মর্যাদার অধিকারী যে সর্বাধিক পরহেজগার সুরা আল হুজুরাত আয়াত ১৩। তারেক বিন জিয়াদ শুধু অনারবী ছিলেন না তিনি ধর্মান্তরিতও ছিলেন তিনি মুসা ইবনে নুসাইয়ের কাছে ইসলাম কবুল করেন এবং তার কাছেই ইসলামের সকল স্তরের জ্ঞান অর্জন করতে থাকেন লালিত পালিত হতে থাকেন পনেরো বছরের বেশি সময় ধরে আমি একটা কথা বলে আসছি তা হলো একজন বীর মুজাহিদ মাত্রই আরেকজন বীর মুজাহিদ তৈরি করে আর একজন কাপুরুষ থেকে আরেকজন কাপুরুষই তৈরি হয় আর এটাই শতসিদ্ধ নিয়ম কিছু ব্যতিক্রম অবশ্যই থাকতে পারে যা ব্যতিক্রম হিসেবেই গণ্য অনুরূপভাবে বিভ্রান্ত নৈতিকতা হীন পশ্চিমা সমাজ তাদের মতোই বা অধিকতর বিভ্রান্ত প্রজন্ম সৃষ্টি করছে এবং কাফেরদের কাছে বিক্রি হয়ে যাওয়া আলিমরা তাদের মতোই বিক্রি হয়ে যাওয়া জঘন্য কাপুরুষ প্রজন্ম তৈরি করছে কাজেই কথা পরিষ্কার যে বীর মুজাহিদ মাত্রই আরেকজন বীর মুজাহিদ তৈরি করে আর একজন কাপুরুষ থেকে আরেকজন কাপুরুষই তৈরি হয় বলা যায় মুসাইবনে নুসাইরের নিবিড় তত্ত্বাবধানে তারিক বিনজিয় সময়ের অন্যতম একজন আলেমে পরিণত হন যিনি ছিলেন একজন ধর্মান্তরিত অনারব এবং একজন আজাদকৃত দাস তিনি যে একজন আলেম ছিলেন এটা আমার মন করা কথা নয় ইতিহাসের আলোকে আমি বলতে পারি যে তিনি অল্প বয়সে কোরআন মুখস্থ করেন এবং ফিকর শাস্ত্রে জ্ঞান অর্জন করেন হিজরতের বিরানব্বই বছর পর রমাদান মাসে বারো হাজার শূন্য কারো কারো মতে আঠারো হাজার শূন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বারো হাজার তিনি বারো হাজার সৈন্য নিয়ে সাগর পাড়ি দিয়ে আন্দালুসের মাটিতে পা দিতে সক্ষম হন সেখানে পৌঁছনের পরপরই তিনি এক দীর্ঘ এক উদ্দীপক স্মরণীয় ভাষণ দেন তিনি শুরু করেন হে আমার ভাইয়েরা আমাদের পিছে পানি সামনে শত্রু এখান থেকে পালানোর কোনো সুযোগ নেই আমাদের সুতরাং সর্বাবস্থায় আমরা অবশ্যই ধৈর্যের সাথে আল্লাহর প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকব সাম্প্রতিক কিছু ইতিহাস বইয়ে উল্লেখ করা হয় যে তারেক বিন জিয়াদ সেখানে পৌঁছে তিনি তার জাহাজগুলো পুড়িয়ে দেন যেন পিছু হটার কোনো সুযোগই না থাকে এবং যাতে তারা অধিকত দৃঢ় থাকতে পারেন আমি বিশ্বাস করি এটা কাল্পনিক কথা কারণ আমি আন্দালুসের উপর প্রথম দিকের ইতিহাসগুলোর বই পড়েছি কোথাও কথা লেখা নেই প্রথম দিকের ইতিহাসে বইতে আন্দালুসের বিজয়ের ব্যাপারে আরও অনেক বিস্তারিত বর্ণনা থাকলেও জাহাজ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি কাজে আমার কাছে মনে হয় এ ধরনের কিছু ঘটেনি ঘটে থাকলে এত গুরুত্বপূর্ণ ঘটনার কথা অবশ্যই ইতিহাসের আগের বইগুলোতে উল্লেখ করা থাকত তারিক বিন জিয়াদ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন যার সর্বশেষটি ছিল হিজরতের বিরানব্বই বছর পরে আটাশে রমজানে তার পুরো বাহিনীর মধ্যে নয় হাজার ছিল বর্বর আমাজিক আর বাকি সবাই ছিল আরব এদের সকলের মরণপণ যুদ্ধে এবং তিন হাজার শহীদের পবিত্র রক্তের বিনিময়ে গুরুত্বপূর্ণ আন্দালুস ভূমি বিজিত হয় যুদ্ধের মাঝপথে আন্দালুস অধিবাসীদের সাথে তারিকের কিছু চুক্তি স্বাক্ষর হয় যার একটিও তিনি ভঙ্গ কখনোই করেননি যুদ্ধের সময়ও না এমনকি যাদের সাথে এই যুদ্ধ হচ্ছিল তাদের সাথেও তিনি কোনো চুক্তি ভঙ্গ করেননি মূলত সাত বছরের অধিক সময় ধরে ক্রুসিডাররা ইহুদীদের সম্পদ আত্মসাতসহ সকল প্রকার দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছিল তাদের জোর করে খ্রিস্টান বানাতে যাচ্ছিল যা এই জয়ের মাধ্যমে শেষ হয় সুতরাং ইহুদিদের কাছে তারিক বিন সিয়াদ একজন বীর তাদের স্বাধীনতা দানকারী অজ্ঞরা যদি আল্লা প্রদত্ত হুকুম ও ন্যায় বিচারের মাপকাঠি জানত ও বুঝত তবে তারাই প্রথমে ইসলামের ছায়াতলে তলে একত্রিত হতো আপনারা জেনে অবাক হবেন যে আন্দালুস বিজয়ের আট শত বছর পরে যখন মুসলিম শাসনের প্রতন হলো তখনও মুসলমানেরা ইহুদিদের সাথে কতটা হৃদতাপূর্ণ ব্যবহার করেছে মুসলিম শাসনামলে আন্দালুসের ইহুদিদের যে জিম্মা মুসলিমদের উপর ছিল মুসলিম শাসনের পরেও সে সকল ইহুদিদের জানমাল রক্ষার জন্য এমন কিছুই বাকি ছিল না যা মুসলিমরা করেনি তাই মুসলিমরা সকল ভূমিতেই মূলত মুক্তির দূত হিসেবেই গমন করে কারণ ইসলামের প্রধান নীতি হল মানবতার কল্যাণ সাধন আর এই দায়িত্ব ভার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের উপর তোমরাই সর্বোত্তম উম্মত মানবজাতির জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে সুরা আলে ইমরান আয়াত একশো মুসলিম শাসনামলে তারা কখনোই কাউকে জোরপূর্বক কালিমা পড়তে বাধ্য করত না আর কেনই বা বাধ্য করবে এটা আমাদের বিশ্বাসের অংশ যে ইসলাম কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না আর জোরপূর্বক কাউকে কালিমা পড়ানো অর্থহীন আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবতামতা নেই সুরাবাকারা আয়াত দুশো আর এ ব্যাপারে অসংখ্য প্রমাণ আছে যে মুসলিমরা কখনোই কাউকে ইসলামের ব্যাপারে জোর করেনি কারা নিজেদের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেয় সেটা আমি বলছি যখন কোন পশ্চিমা দেশ অন্য কোনো মুসলিম দেশ আক্রমণ করে তখন আধুনিকতা এবং গণতন্ত্রের সাথে খাপ খাওয়ানোর দোহাই দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং আইনের পরিবর্তন করে তারা লক্ষ লক্ষ ডলার খরচ করে তাদের বিশ্বাসকে মুসলিমদের ভিতর অনুপ্রবেশ করানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে মুসলিমদের মাঝে কুফরি আইন ব্যবস্থা এবং বিশ্বাসের প্রসার ঘটানোর এই পশ্চিমা দেশগুলোই নিজের বিশ্বাস অন্যের উপরে জোর করে চাপিয়ে দেবার উৎকৃষ্ট উদাহরণ হিজরতে বিরানব্বই বছর পরেও বহু যুদ্ধ চলমান ছিল তিরানব্বই ও চুরানব্বইতম বছরের সংঘটিত যুদ্ধগুলো রমাদান মাসেই সংঘটিত হয় সে সময় খলিফা আল ওয়ালিদ ইমনে আব্দুল মালিক মৃত্যুসজ্জায় থাকার কারণে এক পর্যায়ে সহকারী খলিফা सुलईमान इबन आब्दुल मालिक तारिक इबन जियद और मोसाइ इबने नुसाइर के जुद्धजात्रा स्थगित करार आदेश दें कारण खलिफार उद्देश्य छोजे तारिक इबिन जियाद मोसाइबन नुसाइर विजय तरह मृत्यू पर हमें ए विजय तार नाम जुड़े जाए कंतु तारिक और मुसा से आदेश अमान्य कर तथा विजय ज्या्रा अब्याहत राखें परवर्ती सुलईमान जख खलिफा हन तथे खूब ही बैरी आचरण करें অনেকেই বলেন কিছুকাল পরেই মুসাইবেন নুসাইরের সাথে খলিফার মীমাংসা হয় এবং খলিফা তাকে হজেও নিয়ে যান কিন্তু তারেক ইবেন জিয়াদ এই বিজয়ের পরে নিভৃতে জীবনযাপন করতে থাকেন তারেক দামাজ কাছে ফিরে আসেন এবং সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন কিন্তু যে বিষয় হৃদয়কে ভেঙে চড়ে দেয় সেটা হলো তিনি কেবল নিঃসঙ্গ জীবনযাপন করছেন তা নয় কিছু বই পড়ে আমি জেনেছি যে এক মসজিদের সামনে তিনি একই অবস্থায় মৃত্যুবরণ করেন এবং এর আগে তাকে ভিক্ষা করতেও দেখা যায় অথচ তিনি আন্দালুসের গভর্নর হবার মতো যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ছিলেন যেভাবে আমর ইনলাস রদিউল্লা আনহু মিশর বিজয়ের পর সেখানকার গভর্নর নিযুক্ত হন তার কিবেন সিয়াদো আন্দালুসের গভর্নর হবার যোগ্য দাবিদার কিন্তু তিনি ছিলেন প্রকৃত ধর্মভীরু আল্লাহওয়ালা যার কারণে তিনি নিজেকে জনসমাগমের মধ্যম হওয়া থেকে বিরত রেখে একাকিত্বের জীবন বেছে নেন আন্দালুস বিজয়ের পর বিশ্বের দৃশ্যপটে ব্যাপক পরিবর্তন সূচিত হয় ইবনে খালদুন ইবনে রুশ ইবনে হাজামের মতো জগৎ বিখ্যাত জ্ঞানীরা এই সময় বিশ্বকে আলোকিত করেছিলেন এছাড়াও গণিতশাস্ত্র ভূতত্ত্ব মহাকাশতত্ত্ব প্রকৌশলী বিদ্যাসহ জ্ঞান বিজ্ঞানের সকল স্তরে মুসলমানদের অবদান উল্লেখযোগ্য স্পেন থেকে শুরু করে পুরো ইউরোপে এর প্রভাব ছড়িয়ে পড়ে একজন অমুসলিম ফরাসি লেখক বলেছিলেন মুসলমানরা গোটা অঞ্চলটাই পরিবর্তন করে দিয়েছে তিনি তার লেখায় অনেকগুলো ঘটনা বর্ণনা করেন এক উদাহরণে তিনি বর্ণনা করেন ইউরোপের উত্তরাঞ্চলীয় মহিলারা তাদেরকে সাকাবিলা বলা হতো বিধবা হলে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশের নামে ধারালো অস্ত্র দিয়ে নিজের মুখ কাটত কেউ কেউ আত্মহত্যা করতো এরপর লোকে স্বামী স্ত্রীকে একসাথে আগুন পরিয়ে দিত মাটি চাপা দিত কিন্তু বিধবাদের সাথে মুসলমানদের ইনসাহপূর্ণ আচরণ দেখে তাদের মধ্যে পরিবর্তন আসে ইসলাম এসেছে মূলত যুগ যুগ ধরে চলে আসা সমাজে অবিচার অনাচার আর নির্যাতনের পরাকাষ্ঠা থেকে মানুষকে মুক্ত করে স্বাধীন জীবনযাপন দান করতে মানুষকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে সেই ফরাসি লেখক তার বর্ণনায় আরও লিখেছিলেন এমন এক অঞ্চল ছিল যেখানে মানুষ বছরে মাত্র একবার কিংবা দুবার গোসল করত। ওটা ছিল তাদের অঞ্চলের বিশ্বাস বা সংস্কৃতির অংশ আমার পরিষ্কার মনে নেই যে তিনি কি বলেছিলেন কিন্তু তারা মুসলিমদের নিয়মিত গোসল এবং দৈনিক পাঁচবার পার করতে দেখে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিজেদের মধ্যে পরিবর্তন আনে মুসলমানদের কাছ থেকেই তারা আচার আচরণ সহ সুস্থ যাপনের নিয়ম শিক্ষা গ্রহণ করে মুসলমানরাই প্রথমে রাস্তার ধারে লাইটের প্রচলন করে আন্দালুসের প্রধান সড়কগুলো সুন্দর সুন্দর ফুল ও নানাবিধ গাছ দিয়ে সাজানো হয় সমাজ তথা গোটা ইউরোপ সভ্যতার চরম শিখরে উন্নীত হয় আব্দুর রহমান আল নাসিরের শাসন তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং শক্ত নেতা সবার উপরে তার একটা প্রভাব ছিল ১৯৬১ সালে এক তম মৃত্যু পার্ষিকীতে অমুসলিমরা তার আমলে অর্জিত উন্নয়নের কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের অনেক মুসলিমই জানে না কে ছিলেন এই মহান বীর দুঃখজনক যে আমরা মুসলিম উম্মার গৌরবোজ্জ্বল অতীতের কথা ভুলে গিয়েছি आर आर आत्तो पने और अतीत भूले जावार कारण पराजित और आत्मसमर्पण नीचू मानसिकता सम्पन्न कपुरुष मुस्लिम जतर उत्थान होर्तवाबाते अर्धमिलियन पुस्तक सम्बलित एक लाइब्रेरी छ उल्लेख्यजे से कपि मेशन व प्ररार छा इ विश्व सबथे बड़ लाइब्रेरी हिसेबी विवेचित होत और जो ना तो सर्वाधिक बड़ अप्रेरी छगदादे मुसलिम मालिकानाधीन এটি ছিল সেই লাইব্রেরি যেখানে কাতাররা আক্রমণ করে সমস্ত বই দজলা সাগরে নিক্ষেপ করেছিল বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে তাদের কালির জন্য পানির রং পরিবর্তন হয়ে গিয়েছিল সমৃদ্ধশালী অপর বৃহৎকার লাইব্রেরিটি ছিল দার আল হিকমা নামে আল কাহেরা যা আজকাল কায়রো বলে পরিচিত সেখানে এই তিনটি ছিল সে সময়ের সবচেয়ে বড় লাইব্রেরি এর মধ্যে দার আল হিক্মমা ইতিহাসের সাথেই হারিয়ে যায় পরবর্তী সময়ে ক্রসেডাররা আন্দালুসে প্রবেশ করে যে কাজটি প্রথমে করে তা হলো গ্রন্থাগার সমূহের সকল বই পড়ানো আন্দালুস দখলের পর ইসলাম বিদ্বেষী একজন বিশপের নেতৃত্বে কর্তবা এক গণচত্বরে আশি হাজার বই পড়ানো হয় এরপর হিজড়ি ছয়শো সালে তারা মুসলিমদের জন্য সকল বইও পড়িয়ে দেয় তাদের ধারণা ছিল যে মুসলিমদের বইগুলো পুড়িয়ে দিলেই তাদের শিক্ষা দীক্ষা বিশেষভাবে সারিয়া জ্ঞান ও বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রাখা যাবে কিন্তু তারা মুসলিম উম্মার ব্যাপারে আসলে খুব কমই জানত দিন ইসলাম তো শুধু কাগজ আর কালির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আমাদের দিন সময় আমাদের অন্তরে জীবিত ছিল আছে এবং থাকবে সময়ের সাথে সাথে মুসলিমদের সার্বিক অবক্ষয় ঘটতে থাকে তারা আল্লাহর নির্দেশিত পথ থেকে দূরে সরে যেতে থাকে যে মুসলমানেরা একসময় হাদিস করান মুখস্থ আর জ্ঞানের চর্চা ও প্রতিযোগিতা করত তারা আজ নারী কেন্দ্রিক প্রতিযোগিতায় লিপ্ত मस्जिद और हालकागुलर पर क्लाब पाणशालागुलो मुखरित होते थे एभवे एक प्रजन्म सृष्टि है जँ मध्य ताहिद अल वालावाल फिक ज्ञानभित्तिक इसलमर चर्चार अभाव उल्लेख्य भावे पर है परिणती मुसलिम उम्मा बर्तमान जे भाव विभक्त आंदालुसर मुस्लिम साम्राज्य जो, बस जन शासक अधीने विभक्त हो जाए ইবনে আল আহমার নামক একজন রাজা ছিলেন যে তার বিরোধীপক্ষ অপর মুসলিম ভাই ইবনে হুদ এর বিরুদ্ধে যুদ্ধের জন্য অমুসলিম সৈন্য ভাড়া করেছিল পক্ষান্তরে ইবনে হুদ সেই অমুসলিমদেরকে ইবনে আল আহমারের বিরুদ্ধে লড়াইয়ে নিজের পক্ষে ফিরানোর জন্য নিজের অধীনে থাকা তিরিশটি কেল্লা উপঢকন দেয় স্পেনের সর্বশেষ মুসলিম রাজা ছিল আবু আবদুল্লা আসাগির একবার মালাকা অঞ্চলে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করার জন্য একদল মুসলিম সৈন্য এগিয়ে যাচ্ছিল এ অবস্থায় আবু আবদুল্লাহ সাকির তাদের পথ রোধ করে দেয় যার ফলশ্রুতিতে সেখানকার মুসলিম বাহিনী পরাজয় বরণ করে এবং ক্রুসেডাররা একটি মসজিদকে চার্চে পরিবর্তন করে ফেলে ক্রুসেডারদের এই বিজয়ে আবু আব্দুল্লাহ সাকির তাদেরকে অভিনন্দন বার্তা প্রেরণ করে প্রকৃতপক্ষে সে ক্রুসেডারদের আস্থাভাজন হতে চেয়েছিল যেন তার ক্ষমতা পাকাপুক্ত হয় এভাবেই লোভের মাধ্যমে মানুষের অন্তর ব্যাধিগ্রস্ত হয় আল্লাহ বলেন সুতরাং তুমি দেখতে পাবে যাদের অন্তরে ব্যাধি আছে তারা কাফিরদের মধ্যে বন্ধুত্বের জন্য ছুটছে তারা বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করবে সুরা আল মাইদাহ আয়াত আবু আবদুল্লাহ সাকির তার মুসলিম ভাইদের বাদ দিয়ে কাফেরদের উপর বিশ্বাস স্থাপন করেছিল এতে সে হয়তো সাময়িক সফলতা পেয়েছিল কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে সম্মান খুঁজে বেড়ায় তার শেষ পরিণতি চরম অপমান ছাড়া আর কিছু নয় যতদিন তাদের স্বার্থ ছিল ততদিন ক্রোসেডাররা তার প্রতি উদার ছিল কিন্তু স্বার্থ গেলে উপযুক্ত সময়ে তাকে হটিয়ে তারা পূর্ণাঙ্গ ক্ষমতা দখল করে আবু আবদুল্লাহ সাগির স্পেনের সর্বশেষ রাজা হিসেবে তার অধীনে থাকা শেষ দুর্গ গোরণাতা বা গ্রানেডা ক্রুসেডারদের কাছে ছেড়ে দেয় সব কিছু হারিয়ে সে যখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল তার মা সেই বিখ্যাত উক্তিটি করেন ইবকি মিসলান ইপকি মিসলানু হারফু আলাই রিজাল। তোমার জন্য মেয়েদের মতো কাদাই শোভা পায় কারণ তুমি একজন পুরুষের মতো তোমার সাম্রাজ্যকে রক্ষা করতে পারো নি ফিলিস্তিনের মতো আন্দালুস অধিকৃত অঞ্চল আন্দালুসের বিখ্যাত কবি আবুল বাকা আল রন্দি আন্দালুসের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা ইত্যাদি সার্বিক বিষয় তুলে ধরে দীর্ঘ এক কবিতা রচনা করেন তার কবিতায় আরও জীবন্ত হয়ে ফুটে উঠেছে ক্রুসেডারদের নির্বিচারে মুসলিম হত্যাকাণ্ড মুসলিম উম্মার বিশ্বাসঘাতকতা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত সুন্দরী জীবিতদের ধর্ষিত হওয়ার করুণ কাহিনী ইত্যাদি আর কবিতার শেষ চরণে তিনি লেখেন যদি কোনো অন্তরে ন্যূনতম ইসলাম বা বিশ্বাসও থেকে থাকে তবে তা এসব দেখে কান্নায় বিগলিত হবে আল্লাহর রজ্জু শক্ত করে আঁকড়ে ধরার কারণে হিজরতের বিরানব্বইতম বছরে রমাদানে যে বিজয় অর্জিত হয়েছিল সেই রজ্জু ছেড়ে দেবার কারণেই আরেক রমাদানে মুসলিমরা পরাজিত হয় অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো